انما من طور و من طور و من طور و صالحين الله و عليه وعلى اله و برك الله وسلم تسلیما كثيرا اما بعد بين الناس قبل الله واحسن الهديه يوم محمد صلى الله عليه وسلم خير من حاشا لله مولاي ما حرساتها وكل نوع من الدراس وقبلت دعائي ولا لا وكنت باللا تو ميناس اظهرت تصيناي باشا ان الله بن اسماعيل بن محمد بن يوسف গতকালকে আজানের কালেমা কয়টা হবে একামতের কালমা কয়েটা হবে সেই বিষয়ে আইএমআলাফ এবং সেই এখতলাফের দ্বারা এই বাবির হাদিস এবং বাবির বিষয়াদি সবক সাফ হবে এম মালিক রহমাতুল্লা আলাই হল একামাতের কালেমা হলো অর্থাৎ আজানের পনেরো কলেমার উপরে কদকাম সালাহত দুই কলমারে তাহলে পনেরো আর দুই কত হয় সতেরো হয় এ হল এখানকার সাধু আল্লাহ বলো কয়টা হইলো আমি বলবো তোমার সংখ্যা বেরো আর সাধু আনা মুহাম্মদ আর এখান থেকে কদকাল দুইবার যদি একবার বলে ইমাম মালিক সে কথাই বলেন এখানে কদক কামতি সালাহ নয় একবার সংখ্যা কত দাঁড়ায় এভাবে ইমাম শাফি আহমদের হাম্বালের মসলাক মোতাবেক এগারোটা হলো আর আমাদের মসলাক হলো আজানের উপরে কদকামাত এ দফা হবে লহাদা পনেরো আর দুই বিলাল বিলালকে হকুল করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে কে দিছেন আল্লাহ রসুল দিছেন কি বলছেন আজানকে সফার সফা দুই দুই বার বলবে আইন হাদিসের একটা সমুদে ইকামা আসছে আব্দুল আব্দুল থেকে রায় কানা আজান তো আমরা এখানে আমরা বলি হাদিসের ব্যাপারে করিম সালের আজান এবং আজানিমের আজান ইতার দুই রকমের একটা হলো ইতারে সৌতি আর ইতারে কালিমাতি হাইসিয়াতে ইতার আর একটা হল আওয়াজের হাইসিয়াতে ইতার আমরা বলিফরা অজাহাত একটু পরের আরেকটা বাঁচতেছে তারা সুল এবং হাদর একামাত হাদরের সাথে করতে পড়ছে এটা আরো অজাহাত হবে সেখানে অর্থাৎ ইতারে অর্থ নেই এতে পারে চার কালা ইতো না পড়লাম لہذا دو کلمہ ہویاو صوتের itibারে কা ক্যালিমাতিন ওয়াহিদাত ইতার হয়াগা গো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয় শাস্তি বল্লাম একসাথে लिहाजा সওতের itibারে কা এই যে ইতারে কামাতের কথা বলা হচ্ছে ইতারে ক্যালিমাতি মুরাদ না ইতারের সৌতি মুরাদ এর প্রমাণ এটা বলতেছি কেন এইজন্য এর আগের গতকালকের সবকের মধ্যে হজরত আবু মাহুরাল আজানের যে বাপ ছিল সেখানে বলছেন আল্লাহ আমাকে একামাত শিখাইছেন সতরক কলমা কয় কলেমা সতরক কলেমা কালকের সবকের মধ্যে লেহাজা সতরক কলেমা এটা আদত এবং মখসুস কম বেশি হওয়ার সম্ভাবনা নাই আর আরেকটা অবাব আসতেছে বিহির থেকে রওয়ায়েত সেই রয়েতের মধ্যে আসতেছে যে হাজরত নবী করিম সাল্লাম এর আজান কেমন ছিল যে সব আনসাফান ছিল ফিল আযানি ও ইকামত আযানের মধ্যে ও ইকামত এর মধ্যে ডাবল ডাবল ছিল কাওল কাওত ছিল ডাবল ডাবল ছিল হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ ডাবল ডাবল হাইয়া আলাল ফালাহ হাইয়া লাল ফালাহ ডাবল ডাবল বুঝরে জোর জোর জোড়া জোড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাধু আন্না সাধু আমরা যে ইতারের সৌথি বলি এই ইতারের সৌতির তো কায়ল আপনারা বাধ্য কায়ল আপনার আইনার সালাসা বলতে বাধ্য কারণ আপনারা মধ্যে প্রথম আল্লাহ আল্লাহ আহমদামত ইসালাহ দুইবার পড়ার কায় তো বলেন একামর জব দেন ওই যে আল্লাহ আকবর আল্লাহর তাকবীর কেফান করতেছেন আপনাদের দুইবার পড়েন এটা ইতারের না। তারাও বলে তারা জবাব দেয় এখানে ইতার দ্বারা মুরাদ এইখানে ইতারের সাউথ এছাড়া কোন জবাব নেই তাদের কাছে এখানে ইতারের সাউথ মুরাদ আমরা বলি গাহেমান একামত হবে কিন্তু আফজাল সুরত হলো যেটা নাকি ক্লিয়ার এবং দালাইলের দিক থেকে যে তোমরা লক্ষ্য করে থাকো دلالت دقیق تکی عقل و نقل احناف مسلک بہت আমাদের এখান থেকে নিয়ে এবার একটু অতিরিক্ত খেয়াল রাখো মনে রেখে দিয়ে এই যে বাদ দিলে এবার কেমন হয় দেখো এটুকু বাদ দিলে কেমন পড়ছো তো এখন বাদ দিয়ে পড়ো কলা শোভা কোথায় আছে পুরা পড়ো করতেছেন মার ইসাই কারণ হজরত আব্দুর রহমান আবদুল্লাহনি জায়দেকালের সময় তার বয়স এগারো বছরের মতো আর একটা সুন্দর সেখানে আব্দুল আব্দুল্লাহ ইয়েছে কলা এই বিষয়টাও জানা দরকার যে মহাদস্ত সিনের একমত মধুর এটা কোন হাদিস না এটা মুতা ফেসালা অন্য রাবি যদি মজুল হয় তো সেটার উপরে আসর পরে রজুল রাবি মজুল থেকে ঠিক টিপে কালাম হয়ে যায় মানে এতটুক যদি জানা যায় যে রাবি হলো সাহাবা নাম জানার দরকার নেই নিশ্চয় আজানের মধ্যে আরামতের মধ্যে হাজার এই বাবের হাদিস হাজরত আর যখন একামত বলবা তখন হাদর করবা এবং আজান একামতের মাঝে এতটুকু সময় তুমি গ্যাপ রাখবা খানে খাবার থেকে পান করেনা পান থেকে এবং আমাকে না দেখা দাঁড়াবানা এই কয়েকটা বিষয় এখানে আসছে তো বাপের মধ্যে এই যে কয়েকটা বিষয় আসে আসার কাকে তার আজামের মধ্যে খেলা তার আকবর আল্লাহ সুরাত এক আজানের হবে এক কি হবে এই হলো হাদরের দ্বারা মতলব আর এর পরের যে কথাগুলো আল্লাহ রসুল বলছেন সেটা হলো যে আজান একদিকে আর সাথে সাথে আজান এবং একামতের মাঝে এতটুকু সময় হওয়া হাত ফারাক হইয়া চাই যে এক ব্যক্তি খাবার খেতে বসে গেছে আজান হয়ে গেছে অন্তত খায়া জনম জামাত ধরতে পারে এক ব্যক্তি এক ঢুকে পড়ছে আজান হয়ে গেছে ওয়েস্ট ইন্দা থেকে পারে যেন অন্তত জামাত ধরতে পারে এতটুকু সময় গ্যাপ পাওয়া যায় এ হল হাদিস। আমাদের এখানে এই বিষয়ে দেওয়া হয় আধা ঘন্টা আগে আমাদের এখানে বলছি না অনেক জায়গায় এইটা হয় অনেক জায়গায় এইটা হয় যে আজান দেয় আজান দেওয়ার পর জামাত দাঁড়ায় আধা ঘন্টা পরে তো আজানের কথা মনে থাকে না পরে আবার বেলপুটায় পরে আবার লাগে আজান দিছে আজান হয়েছে এতটুক জানে এরপর আজানের কারণে না যাই কি সে মধ্যে মসজিদে যাওয়ার যেই আগ্রহটা আজানের কারণে হওয়া অথবা কেউ সুন্নত পড়তে হলে সুনত পড়তে হবে নামাজের প্রস্তুতে লাগে যেতে হবে এর মাঝে অন্য কোন কাজ করার সুযোগ নাই তাহলে আর বেল পিঠান কি হবে না প্রয়োজন হবে हादीर मध्य मोताय मध्य गै गै दीबेना ঘরে বলবা না। আজাম তো মার্জেনের ইচ্ছায় দিবে টাইম হইলে। একামত দিবে কার ইচ্ছায় এমাম সাহেবের ইচ্ছায় একামত হবে এমাম সাহেব কে আমাকে যখন দেখবা আমি তারপরে কামত হবে আগে কামত হয়ে দাঁড়াই থাকবো না আল্লাহ আকবর আল্লাহর আল্লাহবাহ সদুল্লাহ ইহ্ল اشهد ان محمد الرسول الله اشهد ان محمد رسول الله هنا على الصلاه على الصلاه على الفلاح على الفلاح اقامته সময় ডান দিকে বামে যে আজানের সময় হাইয়ালাতের সময় ডান বামে ঘোরা قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله الى تمام قال رسول الله صلى الله عليه وسلم قال حدثنا احمد بن الحسن قال حدثنا معلم بن سعد قال حدثنا عبد الرحمن بن عمر و قال حدثنا يحيى بن عن الحسن وعطاء عن جابر بن رسول الله صلى الله عليه وسلم قال بلال بن بلال اذا اقمت فترسل اذانك واذا اقمت قم و اذان حين اذان وقم فقم يا رب العالمين اقيمني واشعلني في وما تصد بلاหาย কোন জটিল এবং কোন বিষয় নেই আজান দেওয়ার সময় কানের ছিদ্রের মধ্যে আঙ্গুল যদি তোমরা লক্ষ্য করছো যারা কানে কম শুনে তারা কথা জোরে বলছো যারা কানে কম শুনে কথা জোরে বলছে আমার মতে আমি শুনেছ এরকম জোরে চিন্তা তো যখন নাকি কানে আঙ্গুল সিদ্ধ দিবে তখন সে বতাকাল্লো আওয়াজ না যাতে করে অ্যালার টা দূর সে দূর পর্যন্ত আমাদের এখানে মে সাহরা ঢং করে এরকম কানে এরকম সব ঢং যে মানিদ্রি ওইটা বন্ধ করতে হবে এইটা হলো জিজ্ঞাসা আর আজানের মধ্যে ঘুরতেছেন ঘুরতেছেন অর্থ হল হাই তাইনের সময় ডানে বিষয়টা হলো আল্লাহ রসুল যখন বিদায় হজের সময় যখন নাকি আইসিয়া মহাসব নামে যে আগে করছিলেন অবস্থান করছিলেন আল্লাহ রসুল লাল রঙের তাবুর মধ্যে সেলেন অর্থ হলো যে একটা মধ্যে অবস্থান করতেছেন আল্লাহ সে তাবুটা চামড়ার ছিল আর দবাগাত করার কারণে রংটা কি হয়ে গেছিল তো এখন তাবু থেকে নামাজ পড়ার জন্য বাইর হচ্ছেন বেলাল আল্লাহ রসুলের পিছনে না বেলাল আল্লাহ রসুলের সামনে বল্লম নিয়া বেলাল আগে আগে হাঁটতেছেন আল্লাহ রসুলের আমাদের ওস্তাদ সামনে রুম হাঁটলে আমাদের ছাত্ররা আমি আরো একদিন আমাদের ছাত্ররা হাটে ওস্তাদের পিছনে ওস্তাদের পিছনে পিছনে হাঁটে এটা সঠিক না আরবিতে ছাত্রদেরকে সাহেব বলা হয় চলে বন্ধুরা যখন হাঁটে কিভাবে হাঁটে ডানে বামে হাঁটে এর দ্বারা বুঝে গেল যারা ছাত্র হয় ছাত্রদের ওস্তাদের ডানে বামে চলাচায় যদি গুঞ্জয়েশ থাকে কম রাস্তার মধ্যে যেখানে নাকি একবারে চার পাঁচজন ডানে হাঁটলে তো রাস্তায় বন্ধ হয়ে যাবে এটা অসুবিধা গ্রাম আমাঞ্চল বিশেষ করে যেখানে গাড়ি ঘোড়া চলে না বাইরের সুযোগ থাকে ফুটপাত থাকে সুযোগ থাকে তো হাঁটার চাই যাতে ওরাও ছাত্র জিজ্ঞাসা করতে পারে সোয়াল করতে পারে ওস্তাদ কি করতে পারে জবাব দিতে পারে চলতে বেরত ভালোবাসা আর তো পিছনে থাকে তো বোবার মতন হাঁটবে ওস্তাদ ও বোবার মতো হাঁটবে কেউ না কেউ দেখা সাক্ষাৎ হাঁটতেছে আসলে হলো গির্দ মানে ধুলা বালুর শাহ মানে বাদশাহ বাদশার পায়ের ধুলা বালুর তাহলে গোয়াকে উস্তাদকে শাহ বলা হয়েছে আর ছাত্রামে হাটাচ্ছে দেখো আবহাওয়া বেলাল কোথায় হাঁটতেছেন সামনে হাঁটতে আল্লাহ রসুল কেন তার কাজ আগে যাইয়া বললাম শত্রু কায়েম করতে হবে আল্লাহ রসুল এখানে কোনো বলেন নাই যে বেলাল আমি তারা কোথায় চলবে ডানে যেটা মুরাদ হেবড়া যার জমিন সাদা এবং লাল ধারে যারা আমি তোমাদেরকে বলছিলাম শীতও চলে গেছে রুমাল চলে গেছে মাথায় নেই তো এই জাতীয় আর কি জি كان ني عند الى ذلك هذا هي قال صلى الله عليه وسلم وقال ابن سعد في মাদ্দা হইলো বা এই মাদ্রার মধ্যে পাওয়া যায় তার মধ্যে সাব কেন বলে বারবার সেটাকে পরে মানুষ না এর থেকেই এই থেকে আসে সবাব সব মানুষ আমল করে আর বারবার তার ফিরে ফিরে আসে বুঝে আসছে কি বলা হয় আর এই তাসভিবর মূল এখানে যেটা সব ইমাম সব মানুষের কাছে যেটা কি হয় নুন সেটা হলো নামাজে কি পড়া হাই তাই পরে আসল এই তাসভিব দ্বারা এটা মুরাদ এটা শুরু থেকে ছিল না আল্লাহ রসুল সাল্লামের আদাতে মোবারকা ছিল যে আল্লাহ রসুল তাহাজ পড়া কখনো কখনো একটু বিশ্রাম করতেন তাহাজ পড়া বিশ্রাম করতেন আর নবীর ঘুম যেহেতু নাকেদে বধু না আল্লাহ রসুল ঘুমায় যেতেন একদিন আল্লাহ কি বললেন আল্লাহ রসুল সজাগ হয়ে গেলেন বেলালের আওয়াজ বলদান তার পর থেকে এইটা বল এইখান থেকে আসল ফজরে আসলো এবং এর মাসের মধ্যে কোন একটা মানা আছে সেটা কি সেটা হলো আজান এবং কোন এলাকায় আছে আর আমাদের ডিস্ট্রিকে জামে মসজিদ প্রধান মসজিদের কি বলা হয় জামাতের পাঁচ মিনিট আগে বলে ওই মায় কি বলে মদেশ জামাতের পাঁচ মিনিট বাকি আছে একটা আজীব একটা আওয়াজ দিয়ে যদিও আমাদের আবু রহমাতের একটা কল আছে যে আলিম মুফতি যারা দিনের কাজের মধ্যে মশগুল থাকে এবং এমন মুশগুল থাকে যে দুনিয়া অন্য খবর থাকে না তাদের আবার জামাতের একটু সংকেত দেওয়ার জন্য সতর্ক করার জন্য বলা যায় এবং এই কলের উপর আবিখানে যেখানে যেখানে আমার খেয়াল ইয়ে কি আমল নেই হওয়া চাই আবি কলের উপর আমল না হওয়া চাই বরঞ্চ আমাদের জমুর এবং আবু হানিফা আইমার বা তাদের কল উপর আমল হওয়া চাই যে আজান এবং একামতের মাঝে কোন এলাম নেই এজন্য আমি একটু আগেই বলছি যে আজানের পরে বেশি গ্যাপ না হওয়া যায় পনেরো মিনিট দশ মিনিট বাস এইটাই পনেরো মিনিটই ধরো যাতে কীরা আজান হইলো বুঝছে যে একটু পরে জামাত হবে ফরন তৈরির মধ্যে লাগে যাবে আর যদি কি আবার এইরকম আর একটা এলান হয় তাহলে মানুষের মধ্যে গফলাতি আসবে কি গফলাতি আসবে আরে আজান হয়েছে হোক আবার তো বলবে আমি তখনই করবো তখন হঠাৎ করে তখন দেখা যাবে জামা চটবে অথবা কোন সমস্যা হবে মোতলাক ওই তাসবিটাকে মকরুর ফতোয়া দেওয়া চাই এবং আমি উৎসবের উপর আমাদের জমানে আমল না হওয়া চাই যেহেতু আমাদের জমানে সুস্থি কাহেলি গালে এই জন্য এই কলর উপর আমল না হওয়া চাই সকলের কল আব কল এবং বলা হইল قال أبو إيسا حديث بالله إن لا نعرف إلا من حديث أبي إسرائيل الملائي وأبو إسرائيل لم يسمع هذا الحديث من أحكم المطيبة قال إنما رواله عنه حسن من أمارة أن يحكم المطيبة وأبو إسرائيل اسمه إسماعيل بن أبي إساق وليس بلايك القوميين عند أهل الحديث وقد اختلف أهل العلم في تفسير تصويره وقال باطن التصوير أن يقول في أداء الفجر الصلاة خير من النوم وقال بإبن المبارد وأحمد, وإحمد وقال إسعاب بالتصوير এখনো ফার্স্ট আফতাল কম মানে এক বিলম্ব করতেছে সে আসে না তো আবার একটা এলান করলো জি তো মসজিদে যে গেছেন তো মোয় আবার ওই তসরিব তসিব করছে জামাত একটা কুইস আজ আবদুল্লাহ ইবন অমর সাথীদেরকে বললেন ছাত্রদেরকে চলো এই বেদাতই মসজিদে নামাজ পড়া দিল هذا الذي قال <سؤال> الرسول هو التصويب الذي كان يقال قبل ذلك من صلى بعده صلى الله عليه وسلم الذي فسد ورضى او احمد ان تصيب اي يقول المؤذن في صلاه الفجر صلاه قبل من النوم فهو قول صحيح ما يقال هو التصويب التصويب ايضا او الذي صار هو احمد ارو هو ارويا ارويا قبل النوم لان موكا يقول في صلاه الفجر صلاه قبل من النوم ارو ارويا موجه قبل قبل جماعه الله وهو مسرعا এখানে কোন জটিল কোনো বিষয় নাই যে নাকি আজান দেবে সেই ঝগড়া লটারে দিয়া তারপর নির্ধারণ করা হইতো যে জোহরে কি দেবে আসলে কি দেবে বাহার ক্যাব হজরত নবী করিম সাল্লাম কবিল এক ব্যক্তিকে একদিন ফজরে আজান দিতে বললেন বেলাল অনুপস্থিত ছিলেন তো যখন নাকি আজান উনি দিলেন তো বেলাল এসে পড়ছেন আল্লাহ রসুল না সুযোগ তো যে আজান দিবে সেই কি বলবে একামত বলবে তবে হা যদি কি মোয়াদ সাহেব নিজেই বলে যে ভাই তুমি একামত দাও কোন নারাজ হবে না তাহলে কি আছে আর যদি এই অবস্থা হয় যে আমি যদি একামত বলি তো মরদের সব মনে কষ্ট পাবে অসন্তুষ্ট হবে তাহলে তার জন্য দেওয়া একামত দেওয়া বকরু যে আজান দেবে আহাক। جاء قال احدثنا احمد قال احدثنا عبدهوه يعلى عن عبد الرحمن بن زياد بن ميان عن انس زياد بن معن الحزرني قال عن رسول الله صلى الله عليه وسلم عن ابنته صلاه الفجر اقومت فقام فقال لنا ايتيم مفارس ويسمون قال عليه الصلاه والسلام اننا قد صدوا فخذنا خرجنا افندم وابيان ابن عمر ابو الاعلام في سحديث زياره النبي رحمه الله عليه من الحديث محمد بن اسماعيل ابن আজান তো মখরু মানে তার চেয়ে সদিদ মখরু হলো একামত বেউজু লহাজা বেউজু আজাম দাওয়া মকরু তনজী আর বেওজু একামত বলা মকলু জি কই ইার নেই চলো এই জন্য বলতেছি যেহেতু নাকি কোরআনে পাকির তেল সবচেয়ে জিকির সে কোরআনে পাকির তেল যদি বেগের ওজু যায়জ হয় তাহলে আজানি জিকির হেবি মুশকিল হলো নামাজের জন্য একামাতো সাধী কারণ একামাতের অর্থ হলো দাঁড়াও নামাজ এখন শুরু হবে আর তুমি শুরু হবে তুমি একামাত বলে চলে গেলো করতে এটা তো বেমানান হয় লেহাদা মক হাতি কোন টাইমে হবে এটা তো জিম্মদারি দিবে না। বরং এমামকে তারপরে এখানে একটা কথা বুঝো যে এমাম সাহেব যখন নাকি কি করবে মসজিদ আসে তখন তো এমাম মাদ সাহামত বলবে আর যদি বাহির রোম থেকে বাইর হয়েছে তাহলে বুঝবে যে মসজিদ আসতেছে তখন একামত বলবে কিন্তু এইটার কোনোটাই হয় নাই ভালো কথা জামাত শুরু হবে ওই একামতো কাফি আর যদি একামত শেষ হওয়ার পর ইমাম সাহেব না আসে তাহলে কি হবে যদি কি অনেক দেরিতে আসে আবার দিতে আর যদি না হয়তক্ষণ তার জন্য দাঁড়ায় দাঁড়ায় মশালাগুলো বুঝবে বসে পড়বে তবে এমাম সাহেব দেরি করে আসলো না অল্প সময়ের মধ্যে আসলো এর কোনো হদ মোতায়ের নেই এক মিনিট দুই মিনিট হবে না ইমাম সাহেব অনেক পরে আসছে তাহলে আবার তো এমাম সাহেব আমাদের দেশে একটা বিষয় হয় সেটা হলো অনেক মসজিদে আসে বেদাতিদের মসজিদ যখন নাকি হাই আল্লাহ বলা হয় এর আগে সব বসে থাকে আসছে একামাত অর্থ কিবার দাঁড়া করানো এরকম দাঁড়া করানির বিষয় এসে গেছে দাঁড়াইতে সমস্যা কি আপনার বিষয় হাই আল্লাহ সালা বলার পর বসার কোনোই কি কোন অবস্থায় সুযোগ নেই মানে এর অর্থ এইটা মূরত নিচ্ছি বেদাতিরা যে হাই আল্লাহ আগে দাঁড়াবার কোন সুযোগ জি এবং এইবার حدثنا ইয়াহিয়া জি অপেক্ষা করতে আল্লাহর রাসূলের জন্য সে একামত বলতো না যখন দেখতেন আল্লাহ রসুল বাহির হইয়া চলে আসতেছেন মুসিদ তারপর ইমাম হলো যে আমলক বি কেমাম মানে আমাদের এখানে একামতের কাদের হলো কবি এইটা আর হওয়া চাই আর হচ্ছে। এমামের পাশে আজ আসবে তখনই এই জন্য এটা হয় আবার এমাম সাহেবেরও বিষয় আছে এমাম সাহেবেরও মুফতি মাহমুদ সাহেব এক জায়গায় লিখছেন যে এমাম সাহেবেরও প্রয়োজন যে মুসল্লিরা এই জমানায় যারা নামাজ পড়তে আসে বড় মসজিদে অফিস ধরতে হবে কত ঝামেলা থাকে লেহাদা তাহির করলে কেউ যদি কষ্ট হয় তা কষ্টের কারণে এমামিক বলা উচিত টাইমলি নামাজ দাঁড়ায় গেলে সবার জন্য কি হয় সহলত হয় এমামের জিম্মদারি টাইমলি দাঁড়ানো আর মুসল্লির জিম্মদারি হলো এমন একটু বিলম্ব করলে বিলম্ব করলে আল্লাহ মুসল্লি সেই ইল্লাত লাগবো না আল্লাহ রসুল থেকে সাপ এটা শেষ করে সেটা করলে তো আর এই মকসুদের মোনাফি হচ্ছে না মতের সময় তো সেই মকসুদ এখনো আছে আর আজানের সময় নাকি ডানের ঘুরি তো মোকসদের খেলাফ তো আসা আজ আওয়াজ তো ওইরকমই আসবে অসুবিধা কি যেহেতু আল্লাহ রসুল থেকে নসে মতন করো আসসালাম